তুমি জেনে রাখো যেহাদিসু সকল মুহাদিসের পরিভাষায় হাদিস ব্যবহৃত হয় আলা কৌল নাবি সাল আলু নবী করিম সাল্লাসাল্লামের কথা কাজ ও নীরব সমর্থনকে ওরি আর সমর্থনের অর্থ হল আন্নাহ ফা আলা আহাদ ও কওয়ালা সাই আন ফি হাবরতী সাল্লাসাল্লাম কোনো ব্যক্তি অর্থাৎ সাহাবি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সম্মুখে কোনো কাজ করেছিল অথবা কোনো কথা বলেছিল। ইয়ংকির হু কিন্তু তিনি তার প্রতিবাদ করেননি ওয়ালাম ইয়ানহা আঙ্গা এবং করতে বা বলতে নিষেধও করেননি বরং তিনি সে ব্যাপারে নীরব ছিলেন এবং অনুমোদন দিয়েছেন ও কাজা আলী এমনিভাবে আলা সাহাবির কথা কাজ ও সমর্থনকেউলি তাবেহি এবং তাবে কাজ ওয়াতি ও অনুমোদনকে হামা নাবি তাহা ইলানি সাল্লাহ আলহ্লাম অতএব সব হাদিসের বর্ণনা সূত্র নবী করিম সাল্লাহ আলহ সাল্লাম পর্যন্ত পৌঁছেছে ইউ কলাহুল মারফু তাকে হাদিসে মারফু বলা হয় অমা ইন তাহা ইলা সাহাবি আর যে সকল হাদিসের ধারাবাহিকতা সাহাবি পর্যন্ত পৌঁছেছে ইউ কলাহুল মাহকুফ তাকে হাদিসে মাহকুফ বলে কামা ইউ কল যেমন বলা হয় অথবা হজরত ইবনে আব্বাস রাজ্যে মাকুব সনদে বর্ণিত হয়েছে আউ মাহকুফ আলা ইবনে আব্বাস অথবা মাউকুব সনদ টি আব্বাস পর্যন্ত শেষ হয়েছে ওয়ামা ইনতা আর যে সকল হাদিসের বর্ণনা সূত্র গিয়ে শেষ হয়েছে বলে আর কিছু সংখ্যক মহাদিস হাদিস শব্দটিকে নির্দিষ্ট করেছেন বিল মাহরু বিল মারফু ইউল মা এবং মাউকুফ এর জন্য ঈদিল ফলে তাদের মতে মারতু আদিসকে বলা হয়ে থাকে আসারু আর কখনো আসার ব্যবহৃত হয় আল আল মারফুব মারফু হাদিসের উপর যেমন বলা হয়তু দোয়া মাহুরা আদি আলী নাবি সাল্লাম যে সকল দোয়া নবী করিম সাল্ল সাল্লাম হতে বর্ণিত হয়েছে হিতাবাহু ইমাম তহাবি রহমতুল্লাহ আলহি তার কিতাবের নামকরণ করেছেন আল মুস আল মুস তামালু যাতে একত্রিত হয়েছে আলা আহাদি সিন নবাতি নবী করিম সাল্লামের হাদিসমূহ ও আ আসার সাহাবাতি এবং সাহাবিগণের আসারগুলো বিশরহমা আনিল আসার সরহমা আনুল আসার নামে ওয়াকাল সাহাবুই আর ইমাম সাহাবি রহমতুল্লাহ আলহি বলেন ইন্নআলি তাবারানি কিতাবানিরস ইমাম তাবারানি একটি কিতাব রয়েছে মুসাম্মদিবল আসার তাহদিবুল আসার নামে মা শুধু মারফু সমূহ চয়ন করার জন্য নির্দিষ্ট করেছেন ওামা বুকিরফি হিমিনাল মাকুফি তবে এতে উল্লেখিত মাফকুফ হাদিসগুলো বি তরিক তাবে তফুলি শুধু প্রাসঙ্গিক ও অতিরিক্ত হিসাবে এনেছেন আর কিছু সংখ্যক যা নবী করিম সাল্লাম সাহাবি ও তাবেইদের নিকট হতে এসেছে ওয়াল খবর আর খবর হল যা এসেছে আন আখবর সালী राजा आमिली ए विगत दिन समूह कहते हादू कॉलु ये कारण बलामाइास विश्वन्नति मोहद्दीस जे व्यक्ति हादिस गवेश महदिश नामे আর যে ঐতিহাসিক ব্যস্ত তাকে বলে ঐতিহাসিক আর মারফু হাদিস কখনো সুস্পষ্ট হবে ও কদ ইয়াকুন আর কখনো হুকুমি হবে ইম্মা সরিহান ফাফিল কউলি অতএব শরীফটি উক্তিমূলক স্পষ্ট রফা হবে যেমন কোন সাহাবির উক্তি সামি কুতু রসুল সাল্লাম ইয়া কাদা আমি রসুল সাল্লাহ সাল্লামকে এরূপ বলতে শুনেছি আউকা কৌলিহিউলিহি আও কৌলি গৈরিহি অথবা সাহাবির বা তাবেহির কথা কওয়ালা রসুল সাল্লাহাম যে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমলা কাদা আউ্ আর রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ কাদা অথবা রসুসাল্লাহ সাল্লাম হতে বর্ণিত তিনি এরুপ বলেছেন আর কর্মসম্পাদন মূলক স্পষ্ট মারফ হল কাকল সাহাবি যেমন কোন সাহাবি বললেন রায়িত রসুসাল্লাম ফাআলা কাদা আমি রসুসাল সাল্লামকে করতে দেখেছি মারফু সন বর্ণিত আছে যে তিনি এরূপ করেছেন আর অনুমোদনমূলক স্পষ্ট রফা হলো কোন সাহাবি বা তাবে কথা এবং এ সম্পর্কে রসুলের কোন অস্বীকৃতির কথা উল্লেখ করেননি হুকমান আর যাতে ইস্তিহাদের কোন অবকাশ নেই আনিল আহ্বাল মাহি অতীতকালের কোন ঘটনাবলী সম্পর্কে যেমন নবীদের খবর অথবা ভবিষ্যৎ বাণী কাল মালা যেমন যুদ্ধ বিগ্রহিতা অথবা নির্দিষ্ট শাস্তিযোগ্য হওয়া ফে কোন কাজের ফলে কারণ কোনো সাহাবির পত্রিক ইস্তিহাদের অনুরূপ সুযোগ নেই যাতে ইস্তিহাবের কোন সুযোগ নেই এটাই হল রফা হুকিউ অথবা কোন সাহাবি এ সম্বাদ দিল যে যে তারা এরূপ করত ফি হামানি নবীম নবী করিম সাল্লাহামের যুগে ইউসালাম আল্লাহ কেননা সে বিষয়ে নবী করিম সাল্লাহ সাল্লাম যে অবহিত ছিলেন তা সুস্পষ্ট যেহেতু সে সময় ওহিনাজের ধারা বলবত ছিল আর কোন কারণ assuntos কথাটি এগুলোর উপরও ব্যবহৃত হয় ফসলন পরিসেল আসানাদ সনদ হল তারিকুল হাদিস হাদিসের বর্ণনা সূত্র বা হুয়ারিজালু লাদি আল্লাদিন রাউহু আরতা হলো বর্ণনাকারীগণ যারা বর্ণনা করেন ওয়াল ইসনাদ বিমানাহু আর ইসনাদও সেই অর্থে ব্যবহৃত হয় ওয়াকদ ইয়াজিউ বিমানা যিকরি সানাদি আর কখনো সনদ বর্ণনার অর্থে আসে वाल हिकायत आंगमानी मतन बर्णनार पद मा इता मतन हलजे शेष होश के बोले मिनारुआ दी जदि कोर्णनिकारी बढ़े मिनाल बाई मीन हादिस बर्णनार मध्यस्थल होते मिनाल बाईन हादीफ मुत्ता তাহলে এরুপ হাদিস আর এই বাদ না পড়াকে ইতিসালাধিক বর্ণনাকারী বাদ পড়ে ফলে হাদিস এরূপ হাদিসকে মুনকাতে বলা হয় ও হাদা সুকুত ইকিত আর এই বাদ পড়াকে ইংকিতা বলে আউ আলি সানাদি আর এই বাদ পড়া যদি সনদের প্রথম হতে হয় আল্লাহ কন তবে তাকে মো আল্লাহ বলা হবে ওহাদ আল ইস্ক তা আলি এবং এই বাদ পড়াকে তা আলীফ বলে ওয়াক ওয়াহিদান এই বাদ পড়া বর্ণনাকারী কখনো একজন হয় আখতার আর কখনো একাধিক হয় আর কখনো পুরো সনদি বিলোপ করা হয় কামা হুয়া যে রকম গ্রন্থকার সনদ ফেলে দিয়ে তারা বলেন্লাম বলেছেন অনেক তা আলিকাত রয়েছে এগুলোর হুকুম হল তা হুকুম তবে এগুলোর হুকুম হল ইসামী তিনি অন্য কোন হাদিস গ্রহণ করবেন না তবে এগুলো পর্যায়ে পরিগণিত হবে না ইকিরা মিনহা মুসান दीस के दृढ़ विश्वासूचक शब्दा द्वारा बर्णनाल বা অমুকে অমুকে উল্লেখ করেছেন দুর্বল ও মজবুল শব্দ দ্বারা বর্ণনা করেন কাকিল যেমন বলা হয়েছে বা বলা যায় অর্ণনা করা হয়েছে তবে এগুলোর বিশদতা ব্যাপারে তার কথা আছে তিনি এগুলোকে উল্লেখ করেছেন তখন বুঝতে হবে যে এর মূল তার নিকট প্রমাণিত বলেছেনমাম বুখারি তাহিকাগুলো মুতাসিল এবং সহি আর শেষ দিকে হয় যদি তা তাবের পরে হয় ফাল হাদিস মুরসালুন তবে তাকে হাদিসে মুরসাল বলা হয় আর এ হাদি এ কাজটিকে বলা হয় ইরসাল কাকলি তাব যেমন কোন তাবের কথা কওয়ালা রসুল্লা সাল্লাহাম রসুল সাল্লা সাল্লাম বলেছেন আর কখনো ব্যবহৃত হয় একই অর্থে আশহ তবে প্রথম পরিভাষাটি অধিক প্রসিদ্ধুল মুরসালি আর মুরসালের হুকুম হল আতদা জুমহুরুলহুর আলিমদের নিকট মূল তবি থাকবে ও গায়ের উভয় রাবি রয়েছে মালিক আর ইমাম আবু হানিফা ও মালিক রহমতুল্লাহ আলি হুমা धारण्यूना बर्णन करीशास हादी के आलोचना दृढ़ता सम्पर्क বলেছেন এর মতে তিনি যদি অন্য কোনোভাবে সাহায্য করে মুরসালুন ও মুসনাদ কোন মুরসাল হাদিস অথবা মুসনাদ मतान तलिमा जन जाना गलो तब अभ्ये আর যদি তার হুকম হু এর হুকুম হল তাহলে এর হুকুম হলাকি সর্বসম্মতভাবে নির্বাচন অবলম্বন করা কিলা আলফিয়া নামক কিতাবে আর যদি সনদের মধ্যস্থল হতে দুজন বর্ণাকারী বাদ পড়ে যায় যদি বাদ পড়া বর্ণাকারী দয় পর্যায়ক্রমে হয় ইউসাম্মা মহান তবে তাকে মোহাল বলা হবে দাঁত বর্ণে জবরের সাথে আর দুই তা এক বা একাধিক হয় মিনগ মাউদ্ন ওয়াহিদিন বিভিন্ন স্থান হতে ইউসাম্মা মুন তবে তাকে বলা হবে সাধারণ ভাবে গায়ের মুক্তি জামিয়া আকসামি যাতে করে সকল প্রকারগুলো এতে সামিল হয় অবি হাদ আল আর এ অর্থের ভিত্তিতেই আর জানা যায় সাক্ষাৎ না পাওয়ার দ্বারাই বাইনার রুই ওয়ালমার ও যার থেকে বর্ণনা করা হয়েছে তার মধ্যে ইমা বি আদামিল কিংবা উভয়ে সমসাময়িক না হওয়ার কারণে জানার মাধ্যমে হয় জন্ম তারিখ ও তাদের মৃত্যু তারিখ তাদের নির্দিষ্ট সময় নিকট আকিলনক মু আর মুনকতে প্রকার সময়ের মধ্যে একটি হল মুদাল আর এটার কর্তাকে বলে মুদাল জের দিয়ে সুরত হল আল্লাহু ब्दारा जार फारणा रे शुने से निश्चित भाई मिथ्यार धारणा जाए जेमन আর কেউ বলেছেন দালছুন হতে নির্গত যার অর্থ হল অন্ধকার মিশ্রিত হওয়া उह... शायख प्रमाण है তবে যদি হাদিস বর্ণনা করা সারা তাই স্পষ্ট করে বর্ণিত আছে যে তিনি বলেন হাদিস কিভাবে জায়েজ হতে পারে এক দলের মতে ই তাদলিস দূষণীয় থেকে জানা ওয়াঈমানিহি অত জার থেকে জানা গেল যে সে তাদলিশ করেছে লাইকবালু হাদি হুকুম তার হাদিস সাধারণভাবে গ্রহণ করা যাবে না আর মতে গেলেন ব্যাপারে যে ব্যক্তি সম্পর্কে জানা গেল যে সে বিশ্বস্ত লোক ব্যক্তি অন্য কারো ব্যাপারে তাতলিস করে না কা ইবনি যেমন ইবনে ইলা এবং পরিত্যাগ করার ব্যাপারে এমনকি যে তার শোনার ব্যাপারে স্পষ্ট করে তার এ কথা দ্বারা আখবরনা আমি শুনেছি আমাদের নিকট বর্ণনা করেছেন অথবা আমাদের সংবাদ দিয়েছেন বল বা আর কখনো হয়ে থাকে যেমন সায়ক হতে শ্রবণ করার বিষয়টি গোমন গোপন রাখে সায়ক অল্প বয়স্ক হওয়ার কারণে অথবা তার প্রসিদ্ধি ও যশ খ্যাতি না থাকার কারণে বরং পূর্ণ আস্তাবান থাকার কারণে হাদিসের বিশুদ্ধতার ক্ষেত্রে নি রহমতুল্লাহ বলেন ইয়াহ তামেলু আইয়া কু না এটা হওয়ার সম্ভাবনা রয়েছে যে কত স্বামী আল হাদিফ তিনি হাদিস শুনেছেন ইং জামা আতি মিনাতি একদল বিশ্বস্ত রাবি হতে उक्त गुन, करें क्यों हादीशी शुद्ध हवर विषय प्रमाणित छाया फल मूर छ हादीशे मुरसाल क्षेत्र কম বেশির ফলে আখর অথবা এক রাবির স্থলে অপর রবির পরিবর্তনের কারণে কোন অংশে অথবা সংক্ষেপ হয় সংক্ষেপ হয় আউ হাদ বা লুপ্ত হয় অনুরূপ অন্য কিছু হয় ফল হাদিফ তরিবন सामंजस्यता विद्यमान सम्भव है तब ग्रहण अवलम्बन करते हा हादी আর যদি বর্ণনাকারী হাদিসের মধ্যে প্রবেশ করায় আও কালামা গরিহি তার কথা অথবা অন্য কারো কথা মিনসাহি উদাহরণত কোনো উদ্দেশ্যে যেমন কোন অর্থের বিশ্লেষণের অথবা কোন অর্থের ব্যাখ্যায় আর তাকে ইদ মুখ কিংবা মুতলাককে মুকাইয়াদ করণের উদ্দেশ্যে আলোচনাটি এবং হবে হাদিস বর্ণনার আলোচনা সৃষ্টি হয় আর তাতে মতভেদ রয়েছে বৈশিষ্ট্য সম্পর্কে পরিচিত সম্পর্কে পুরোপুরি অবগত এরূপ কাজ করা যৌগিক শব্দ সমূহে জায়েজ নয় অকিলা আর কেউ বলেন ইস্তাহ আলফা ওই ব্যক্তির জন্য জায়েজ যার মূল শব্দ স্মরণ তাকে। হাদিসের অর্থ মুখস্থ আছে আলফা বুহা হাদিসের মূল শব্দ সে ভুলে গেছে বিধান লাভ করার প্রয়োজনে আলফা বহ तब जे व्यक्तर भाषा स्मरण नहींवर्तन नर्णनाफाला सर्वसम्मत বলেছেন শুনেছে সেরূপ তো বর্ণনা করবে আন আনা হলো রিও হাদিস হাদিস বর্ণনা করা অমুকের নিকল হতে এরূপ শব্দ দ্বারা বল আদু আর মোহানো আর ইমামি রহমতুল্লাহের মতে উভয়ের মধ্যে সাক্ষাৎ হওয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন আসাদার সাথে এবং এতে অধিক জোর দিয়েছেন আনা আনাতুল মুদাল্লিস মুদাল্লিস ব্যক্তির আনা আনা গ্রহণযোগ্য নয় বকুল্লু হাদ और जेस हार्फु मार्फ हादिस मुस्ताना बोलाभरज्ञान बाबा आदमी আর কিছু সংখ্যকের মতে সকল মোত্তা হাদিসি মুসনাদা মা কেন বাবা আবু মারফু ও মুসনাদান আর কিছু সংখ্যক মারফুকে মুসনাদ বলেছেন ওয়াইংকানা মোরসালানি আন যদিও তা মুরসাল মাল অথবা মুনকাতি হোক না কেন যে দল হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে আমিন হয় এবং তা হতে বের হয়ে পড়ে অফিলিস আর পরিভাষায় বলা হয় মা যা বিপরীত বর্ণনা করা হয় তাহলে তাতে প্রাধান্য লাভ করবে অধিক স্মরণশক্তি ও সংরক্ষণের কারণে আউকা শরী দিন অথবা সংখ্যাধিকের কারণে আর যার উপর প্রাধান্য দেওয়া হবে তাকে বলা হবে শাহ মুু হাদিফুন মুমন হাদিস যা দুর্বল রাবি বর্ণনা করেছেন মুখান ওই হাদিসের বিপরীত হয় যার রাবি এর থেকে অধিক দুর্বল ও মোকাবিল মা আরুফ এটা মাআরুফের বিপরীত মুনকার ও মা আরুফিমাঈ রি দুর্বল ওয়াহাদুহা আদু মিনাল তবে একজন অপরজনের তুলনায় অধিক দুর্বল অফিজ শাহজি ওয়াল মাহফুজি অভিয় আর সাজ ও মাহফুজের রাবিদায় শক্তিশালী वा बेलारक कर রবিহী এবং তিনি একক হবেন আসলুন তার বিপরীতে কোনো হাদিস পাওয়া যায় লাহু। আর কিছু সংখ্যক মহাদিশ গণনা করেন না রাবির দৃঢ়তা ও বিরোধিতা মুন কারু এরকমই হল মহাদিসে মুন কার লাম ইয়া উল্লেখিত অথবা অধিক অমনোযোগিতার দোষে ও অধিক ভুল প্রান্তির দোষে মুন কারন মুন কার নামে এগুলো হল পরিভাষায় যাতে কোনো দোষ নেই এবং সূক্ষ ও গোপন দুর্বলতা সমূহাতি যা বিশুদ্ধতার বিনষ্টকারী যেসব কারণ অবহিত আছেন الحضاق الهم محارة شدو بكو وطو شدو بكت بربو من أهل هذا الشاني اي بي شوئر محدث بان کہ ارسال في الموصول جب الموصول کے مرسل قراء وواقف في المرفوع ايبن مرفوع کے موقوف قراء ونحو ذالك اروب اننو وقد يقتصر عبارة المعلل ارقحنو المعللو কে যের দিয়ে পড়া হয় বিকাশরিন লামি লামের নিচে যের দিয়ে আন কি কওয়ামতুল হুজ্জাত তখন অর্থ হবে প্রমাণ পেশে অকম ব্যক্তি আলা দাআহু তার দাবির উপরে কাসায় রাফি যেমন অর্থ পরিখাগারি ফিনাকাদিন দারি ওয়াDirhami যে তার দিনার ওDirhames বিষয়ে দাবি পেশ করতে অক্ক ওয়া ইদা রাওয়া রাউইন হাদিসান যদি কোনো যদি কোনো একজন রাবি একটি হাদিস বর্ণনা করলেন তারা এই অর্থের উপর ভিত্তি করে মহাদিস বলে থাকেন যে তাবু ফুল অনুসরণ করেছে ওয়াকাসীর ما يقول বুখারী في সহীহি ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা সহীহ বুখারী তে বহু স্থানে এরূপ বলেছেন হয়াকুলুনা ওয়া লাহু মুতাবাআতুন আর মুহাদ্দিসগণ ওয়া লাহু মুতাবাআতুন বলে করে আর এটা মর্যাদায় মূলের সমকক্ষ যদি তা মর্যাদায় কমও হয় রাখে আর কখনো সায়সের মধ্যেও হয়নি তবে প্রথমটি দ্বিতীয়টি হতে অধিক পরিপূর্ণ হবে লিয়ান্নাল ওয়াহনা কেননা দুর্বলতা ফি আউ্বাল ইসনাদি আক্তারো আকলাবো আর যদি শুধু অর্থগত হবে হয়ত না তখন তাকে নাহু বলবে ফিল আরেদ বলবে যেমনটি বলা হয় আবু হুরাই রু এর হাদিস দ্বারা এর সাক্ষ্য পাওয়া যায় এবং বলা হয় ভাষার ক্ষেত্রে সামঞ্জস্য থাকে আর শাহিদ কে অর্থের জন্য নির্দিষ্ট করেনা চাই তা একজন সাহাবির থেকে হোক আর এ বিষয়ে কারণ সুস্পষ্ট করা তুরুকিল হাদিস হাদিসে বর্ণনার পদ্ধতি ওয়াসানি দাহা এবং তার সনদ সমূহ متابعي والشاهدي متابي والشاهيد কা জানার উদ্দেশ্যে ইউসাম মাল ইতিবার এক ইতিবার বলা হয় ফাসল পরিচ্ছেদ ও আসল الحديث ثلاثه মূল তো হাদিস তিন ভাগে বিভক্ত সহিহুন ও হাসানুন ও দঈফুন সহিহ হাসান ও দঈফ ফসহিহ আলা মারতবাতান সহিহ হচ্ছে সর্বোচ্চ মর্যাদার ও দঈফু আদনা আর দঈফতে সর্বনিম্ন ওয়াল হাসান মুতাওয়াসিতুন আর হাসান ওসা ইরুল আকি হুকিরত উপরে যে সব প্রকার উল্লেখিত হয়েছে ও পরিপূর্ণ সংরক্ষণকারী বর্ণনা দ্বারা শাহজীন যা মোহাল ও শাহময় ফাইঙ্কানু এই গুণগুলো যদি থাকে जार्वारा क्षतिपूरणी वर्णना আর যদি পাওয়া না যায় তাহলে আর যদি ওইসব শর্ত হারিয়ে যায় আলমো এটা বারফে যা সহি হবার জন্য পরিগণিত পূর্ণ পূর্ণমাত্রায় বা আংশিক ফাহ তাহলে তাকে দোয়ি হাদিস বলে এটা বিশুদ্ধ যেসব গুণাবলী পাওয়া যায় যা সহির মধ্যে উল্লেখিত হয়েছে ফিল তাহলে সরস্বতী স্বল্পতা অন্যান্য গুণাবলী পূর্ণই বহাল থাকবে বলে আদালত মানবতাকে আঁকড়ে ধরতে আর আল্লাভি দ্বারা উদ্দেশ্য হলো মন্দ কর্ম থেকে বেঁচে থাকা মিনাওয়াল বিদায় অপকর্ম ও বিদাহ उि कबीर क्यों ये कबीरा जाएलुरु और मानविकता द्वारा उद्देश्य हलोाना মুক্ত থাকা ও আবরণ হতে আল্লাহ মুবাহাতবাহ যেমন কিছু নিকৃষ্ট ও নিচু বৈধ বস্তু কাল আর এটা জেনে রাখা উচিত যে আন্না আদালার হাদিস বর্ণনার আদালত শাহাদি শাহাদ আদালত হতে সাধারণ এবং তা ছুটে যাওয়া ও জড়তা সৃষ্টি হতে দৃঢ় থাকা বি হাইফ এভাবে যে করতে হয় টে সংরক্ষণ করা হল বিয়াতি ইং তার নিজের নিকট সংরক্ষণ করা ইলা ওয়াক আদা আদাঈ অন্য নিকট পৌঁছানোর পর্যন্ত এর সাথে সংশ্লিষ্ট অন্তরায় সমূহ পাঁচটি আল আউ বিলবি প্রথম হল রাবি মিথ্যাবাদী হওয়া বিহামিহি বি দ্বিতীয় হলো মিথ্যার অভিযোগ অভিযুক্ত হওয়া তারা ইমাত স্বীকারে যদিও সে তার জীবনে এক এটা একবার বলুকা যদি সে এটা হতে তবাও করে তার পরিষা এটাই যার পক্ষে প্রমাণিত হয়েছে তার হাদিস মাউজু হবে এমন নয় ফলে এটা জানা গেল যেমত প্রকাশ করাটা অকাট্ট ও নিশ্চিতভাবে বলা যায় না এটা মিথ্যা বের করার পথ জানার ব্যাপারে রচনাকারীর স্বীকারে আন্না হুইয়া জু জু আইয়া কুকা কেননা তার মিথ্যাবাদী হওয়ার সম্ভাবনা রয়েছে শিকারক্তিতে। हत्यारा बैध हतना जनगणर कथबार्त्या श्रेणी हादीश नामकरण करुआल जमन बला हादीश परित তাহলে এরূপ ব্যক্তির হাদিস গ্রহণ করা বৈধ মেনহুল কিতবু আর যদি তার থেকে মিথ্যা প্রকাশ পায় আহান খুব কম তার কথাবার্তা বলার ক্ষেত্রে মাতরকান যদিও তা পাপের কাজ হোক না কেন অত ফিস মুরাদিস উদ্দেশ্য হলিদি কার্যকলাপে বিশ্বাসগত ক্ষেত্রে নয় হয়ে থাকে মিথ্যাচারিতা যদিও ফাসিকের অন্তর্ভুক্ত मौलिक विषय रूपे गण्यूटर हादीश्रे दोषाहर नाम সে জানা নাম ও ব্যক্তির জানা যায় না কামাই যেমন কেউ বললো হাত আমার নিকট এক ব্যক্তি বর্ণনা করলো আও আখবরণী সাইপুন, অথবা আমাকে একজন সায়ব খবর দিয়েছে কেননা তারা সকলেই হলেন বিশ্বস্ত আর মুবাহাম হাদিস যদি তদিল শব্দ যোগে ব্যবহার হয় খবর দিস বর্ণাযোগ্য হওয়া ও না হওয়ার ব্যাপারে মতভেদ রয়েছে বা আর যদি কোন পারদর্শী ইমামের বলে তা গৃহীত হবে তার উদ্দেশ্য হল আমি নতুন আলা তার বিপরীত কোন অস্বীকার ও বিরুদ্ধারণের ভিত্তিতে নয় ক্ত মতে ইদাল আর কিছু সংখ্যকের মতে ইতি যদি সে সততার গুণে গণনীত হয় धाराकिक भाव चलेयतर स्वीकृत विषय आवश्यक अस्वीकार कर संरक्षण परहेजकारी और आल्ला ও কথা হল আন্না যদি সে বিদান থেকে আহ্বানকারী হয় এবং তার প্রচলনকারী হয় যা তার বেদা আতকে শক্তিশালী করে দুদুন কত আন তাহলে তা নিশ্চিতভাবে ভাবে হবে অবেল জুমলাতি সার কথা হলো আল আখতালিফুনা ইমামগণ ব্যাপক مطبئت كورسن في آخذ الحديثي حديث كروحونير بباري من أهل البدعي والأخوائي بداعتي باطل متبلون بدر وعرباب المذاهب الزائوتي بقر و باطل مذهاب قنت دير. থেকে আহওয়াই এবং অন্যান্য বিদে লোকদের থেকে আর এ সম্প্রদায় হতে ওয়ালিকুল মিনহুম নিয়ন্তা এদের প্রত্যেকেরই উদ্দেশ্য নিয়েছিল এতে কোনো সন্দেহ নেই যে আন্না তাদের থেকে হাদির গ্রহণ না করা কেননা এই বিষয়টি স্বীকৃত যে কান ইউদাউনা আলা হাদিসা তারা হাদিস রচনা করত লিতার হুই জি মাদাহিবহিম তাদের নিজস্ব মতবাদ প্রচারে উদ্দেশ্যে ওয়া কান ইউকির ইউকির রুনা বিহি বাদা আত-তাউবাতি ওয়ার রুজুঈ এবং তওবা ও প্রত্যাবর্তনের পরই রূপ কাদের স্বীকার করত ওয়াল্লাহু আলাম এবং আল্লাহ তাআলাই অধিক জানেন ফাসল পুরিশে ওয়া আম্মা রুজুহিল দানি অতএব শেষ সব ত্রুটি ফাহিযা এগুলো বিরোধিতা ওয়াহু চতুর্থ হল ধারণা पंचम हलोशक्ता गुधिक हादीस बर्णा कर আর এটা কয়েক ভাবে হতে পারে তা কোনো শুধু আর এটা সাহস হওয়ার কারণ হয় সেসব দোষগুলোর সাথে গণ্য করা হয় বিরোধিতার কারণ হল ইন্নামা হুয়া আদামিউরি এবং পরিবর্তন ও পরিবর্তনতে সংরক্ষণ না হওয়া ও ভুলের কারণে এবং ধারণার ভিত্তিতে হাদিস বর্ণনা করে যদি এটার উপর জানা যায় কোন লক্ষণের দ্বারা যা ওই সব কারণের উপর বোঝায় অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং অতি এটা জানতে পারে না ইজি কাহমান তবে যাকে আল্লাহ গভীর জ্ঞান দান করেছেন पूर्व शुरीतर मध्य ज्ञानी बहु व्यक्तित्वी তার নির্ভলতা না হওয়া আকলাহি ভুলের থেকে বেশি এবং তার স্মরণ শক্তি ও চিত্রশক্তির বলিষ্ঠতা আখতর তার নির্ভলতা ও মুখস্ত করণের তুলনায় কানা দাফরে তাহলে এটা স্মৃতিশক্তির ত্রুটিপূর্ণ হওয়ার মধ্যে পরিগণিত হয় মোহ এত মাদও এলাই সুতরাং নির্ভরযোগ্যতা বিষয় হলো সবাবহ ইত তার নির্ভুলতা এবং সংরক্ষণশীলতা হুমা এবং এ দুটি দুটি আধিক্যতা তাহলে তার হাদিস গ্রহণযোগ্য হবে না আর কিছু সংখ্যক এই হাদিসের সাজের অন্তর্ভুক্ত হবে लिखित खत्या ध्सायफ तला तक नामकरण मुख तला नामे जा उक्तवी थकिस হাদাল মর্যাদা লাভ করবে আর হুকুমাসের ক্ষেত্রেও तब हादी आजीज बन और जदि दुई होते अधिक है तब मास शहुर আর যদি হয় যে তাদের সকলের একত্র মিথ্যার উপর একমত হওয়া অসম্ভব ইউসাম্মা মুির মুতা বলা হয় আর যদি তা সনদের কোন এক স্থানে হয় তাকে একজন হলে ইউসাম্মা ফরদান তখন তাকে ফরদে আর রাবির সংখ্যা দুজন হওয়ার দ্বারা উদ্দেশ্য হলি আর এভাবেই মাসহুর হাদিসে অনেক রাবি হওয়ার অর্থ হল আফি কুল্লিম প্রত্যেক স্তরে দুয়ের অধিক বর্ণাকারী হওয়া আর অতএব ভালো করে বুঝে নাওকির আর উল্লেখিত আলোচনা দ্বারা এটাও জানা যায় যে प्रत्येके शिका गरीब गरीब कथाटी कखोज है आईु उदान अर्थात शेष श्रेणी তার এ কথা দ্বারা যে হাদিসটি গরিব আর যখন হাদিসের উপর আপত্তি প্রকাশের জন্য বলে বাবা আবুল নাসি আর কত মহাদিসের বিশ্লেষণ করে থাকেন বিপরীত নয় যাতে হারিয়ে গেছে হাসান আর তার এই হিসাবে কয়েক শ্রেণীতে বিলপ্ত ইয়াক উফরান এবং তা একক ও সংযোগভাবেও অনেক হয় বিভিন্ন স্তরে বিহণযোগ্য পরিপূর্ণ গুণাবলীর ব্যাপারে في مفهوم مايهما تادر باكار بلاء مع وجود الاشتراك في اصل صحيحة والحسن حسن وصحي ملغتها في مسرطها وارفله والقوم وغواتو آر حديث حصرابدقان ننائي قرسن مراتب صحيحة صحيح وحسن نير استرشمه وعينوها امونتا ندشت قرسن وذكرو أمثلت امثلتها في الاساني من الافاني دي এবং তারা এই উদাহরণ সমূহ সনদ দ্বারা প্রদান করেছেন বা আর তারা বলেছেন ইসমুল আদালতি আদালত ও জবত ইয়াসমুল রাবিদের সকলের মধ্যে থাকতে হবে সাধারণ ভাবে কোন বিশেষ সনদের উপর তবে এতেও মতভেদ রয়েছে কিছু সংখ্যক সবচেয়ে বিশুদ্ধ সনদ হল আন আর কারো মতে বিশুদ্ধ কথা হলাল কোন বিশেষ সনজের ক্ষেত্রে হুকুম দেওয়া আল্লাহ তবে যদি কোন শর্ত দ্বারা সীমিত করে যে বলে যে সনদটি অমুক শহরের মধ্যে অধিক বিশুদ্ধ ফিল অভ্যাস হলিহী তার মধ্যে প্রত্যেক হাদিসের পরে বলা যে হাদিস কোন সন্দেহ নেই একভাবে হবে যেহী দ্বারা গাইহী বুঝানো হয়েছে ইতিমা গরব হাসানি তবে গরিব হাসান একত্রিত হওয়ার ব্যাপারে কঠিন মনে করছেন ফিল হাসানি गरीब होते जवाब হাদিসের ব্যাপারে বিভিন্ন সূত্রে বর্ণিত গ্রহণযোগ্য শর্তটি সাধারণ হিসাবে গণ্য হয় না বালফি বরং এর দ্বারা হাদিসের একটি প্রকার বোঝায় द्वारा सूत्रे विभिन्न दिखाइंग गरीब सनदे अबिहा हासान सनदे আর কেউ বলেন এখানে ওয়াউটি আও অর্থে এসেছে ইয়না হু ইয়া শুকু ইয়া কেননা এ বিষয়ে তার সন্দেহ সংশয় ছিল পরিভাষিক অর্থ নয় বালির লোক বরং শাব্দিক অর্থ উদ্দেশ্য এই অর্থে যে যার দিকে স্বাভাবিকভাবে মন তবে বিধান প্রমাণ গ্রহণ করাীর দ্বারা মুসমাহ আলাইহি সকলে এতে একমত হাসান যা পৌঁছেছে বর্ণিত হওয়ার ফলে ग्रहण जो्य नुरद कमर दिक অথবা তবে তা বহু সূত্রে বর্ণিত হওয়ার মাধ্যমে তার ক্ষতিপূরণ হবে যদিও তা মিথ্যা অভিযোগে অভিযুক্ত অথবা শাহ বা ভ্রান্তির কারণে তবে আমলের ফজিলতার ক্ষেত্রে কার্যকরী হবে আর এ কথাই প্রযোজ্য হবে মুহাদিসগঞ্জ যা বলেছেন তার উপরে যে আন্নাফি নিশ্চয় শক্তির ক্ষেত্রে যখন ব্যবধান দেখা দেয় মর এবংের মধ্যে মানগত দিক থেকে সকল সংকয়িত কিতাবের মধ্যে অগ্রগামী তারা বলেছেন আশুবি বাহাদা কিতাবাহী আল্লাহ তালার কিতাবের পর বিশুদ্ধ কিতাব হল সহিফারি সহিদুলি আর কিছু সংখ্যক পশ্চিমা মুহাদ্দিস রজ্জা শহীহা মুসলিম শ্রেণীবিন্যাসের উৎকর্ষতার ফলে আলোচনা বহির্ভূত জিনিস আর মূল আলোচনা হল হাদিসের বিশুদ্ধতা ও শক্তি সম্পর্কে বিহিমা এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে কোন বিষয়ে তার হাদিসের রাবিগণের ব্যাপারে পালন করেছেন একটির উপর অপরটিকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে। বর্ণনা করার ব্যাপারে ইউসাম্মা মুহী তাকে মু আলাহি হাদিস বলা হয় শাহি আর শাহিনা তবে শর্ত হলো তা একই সাহাবি হতে বর্ণিত হতে হবে তিনশো জুমলাতি আর মূল কথা হল আলাই যার উপর ইমাম গোখারি ও মুসলিম ঐক্যমত পোষণ করেছেন মুকাদ্দ তা অপর অপর হাদিস অগ্রগামী হবে সুম্মা মা তাফর বিহিল বুখারি এরপর যা ইমাম বুখারি রহমতুল্লাহে এককভাবে বর্ণনা করেছেন সুম্মা মা তাফর বিহী মুসলিমন এরপর ইমাম মুসলিম এককভাবে বর্ণনা করেছেন আলা শর্তল বুখারী ও মুসলিম হতঃপর জা ইমাম বুখারি ও মুসলিমের শর্তানুজায়ী বর্ণিত হয়েছে মা আল্লা শর্তিল বুখারি এরপর জা ইমাম বুখারীর শর্তানুসারি বর্ণিত হয়েছে সুম্মা মা হুয়া আলা শর্তিল মুসলিম তারপর জা ইমাম মুসলিমের শর্তানুসারে বর্ণিত হয়েছে মা যারা হাদিস বর্ণনার ক্ষেত্রে বিশুদ্ধতা অপরিহার্য করে নিয়েছেন এবং তা সহি এতে সর্বমোট সাত প্রকার হলো সাত প্রকার হলো সেসব গুণে গুণান্বিত হবেন আল্লাহ বিহা রিজা আল বুখারি ও মুসলিম যে গুণে ইমাম বুখারি ও মুসলিমের রাবিগণ গুণান্বিত হবেন মিনা ভবতি আদালতী যেমন যাবৎ আদালত যারা বুখারি ও মুসলিমের আর এই বিষয়ে অনেক বিস্তারিত কথা রয়েছে আমি উল্লেখ করেছি দ্ধ নয়ুখারি ও মুসলিম শুধু বুখারি ও মুসলিম সহি মুসলিম শরীফের আর তারা সকল শহীহাদিস সংকলন করেননি বরং আয়দন এবং তাদের শর্তানুযায়ী ছিল তারা তা নিজেদের গ্রন্থে সংকলন করেননি আর আমি অনেক সহিদ ছেড়ে দিয়েছিমন আর ইমাম মুসলিম রহমতুল্লাহে বলেন আল্লাহ আমি এ কিতাবে শুধু সহিহাদির সমূহ সংক্রমণ করেছি আর আমি এটা বলি না যে আমি যা পরিত্যাগ করেছি অবশ্যই এ বাদ দেওয়া ও গ্রহণ করার ক্ষেত্রে গ্রহণ ও বর্জনের বিশেষ কোন কারণ ছিল ইম জিহাদি ফিহাদি হয়তোবা তা বিশুদ্ধতার দিক থেকে হবে আবু আবদুল্লাপুরি সন্নাফা কিতাবান একখানা কিতাব প্রস্তাদ নামে ইমাম বুখারি ও মুসলিম যেসব হাদিস সৈহাদিস পরিত্যাগ করেছেন তিনি ওইসব হাদিসকে এ গ্রন্থে আনয়ন করেছেন ও তালা ফা এবং তার ক্ষতিপূরণ করেছেন তাতে তিনি করেছেন। আলা শর্তি আহাদিমা এবং কিছু সংখ্যক তাদের কোন একজনের শর্তে ছিল বাবা আবুহা আলাহি শর্ত হিমা আর কিছু হাদিস তারা ব্যতীত অন্যান্যদের শর্তানুযায়ী ছিল আর তিনি বলেন ইন্দাল বফরি ও মুসলিমান লাম ইয়াহ তিনি আরো বলেছেন যে আমাদের যুগে একদল বের হয়েছে আল সিনাতা তারা তারা তোমাদের তা সর্বোচ্চ দশ হাজারের বেশি নয় আর দুখ গায় সহিদ ওয়া এর দ্বারা স্পষ্ট হয় যে মা ফি তিনি হাজার গ্রন্থে যে হাদিস আর তাকার বাদ দিলে দাঁড়াবে আর পলাকদ সোনা পলাকদ সন্নাফাল আরুনা আরুনা মিনাল আহম্মী সুহা খান অন্যান্য ইমামগণ হাদিস সহিহাদিস সংকলন করেছেন মিথলা সহিহি ইম্ন হুজাইমা হিব্বান তার প্রশংসায় বলেছেন মারতো আলা আহাদান আমি জমিনের উপরে কাউকে দেখিনি আহাসানা ফি সোনা আদি সুনানি হাদিস প্রণয়নে অধিক সুন্দর বা বিশুদ্ধ ব্যক্তি এবং তিনি হতে অধিক বিশুদ্ধ শব্দের হাফিজ্লাহ বা মনে হয় যেন সমগ্র সাদিস ও সুনানি তার দৃষ্টির সম্মুখে ছিল তার সম্পর্কে বলেন কান ইবনে ইবনে হিবান ছিলেন একটি একটি ভান্ডার আর তিনি ছিলেন যুগের শ্রেষ্ঠ জ্ঞানী অনুরুপ হাফিজ আবু আব্দুলি সহিফিজুল ছিলেন হাফিজ ও সিকা المصمى بالمستدرق زار نام سلم المستدرق وما تفرق في كتابه ارتيني تار كتابه اونه قنطاب لمن قرسن هادت تساهول اروب غربور واخدو علايه محدث قنط خزبير قرسن وقال وار محدث بن بولن ابن خزايمة وابن حبان ابن خزايمة وابن حبان عمكانو واقوى من الحاكم حاكم حدود دو خو شبت شلي واحسنو والطفو في العساني دي والمتوني. আর মতন ও সনদের ক্ষেত্রে খুবই মনোমুগ্ধকর পন্থ অবলম্বন করেছেন আয়োজন খররা সিহা খান তাতেও তিনি অনেক সহিদির বর্ণনা করেছেন লাইসাদহী হাইনি যা বুখারি ও মুসলিমের শরীফে নেই মুহাদ্দিসগণ বলেন মিনাল আহসানি তার কিতাবটি মুস্তাদ হতে অনেক উত্তম ومثل صحيح ابن عوانا ابن حب صحيح ابن عوانا وابن ساکاني ابن ساکان والمنتقال ابن جارود ابن, ابن جارود المنکتا وحاده الكتب كلها ايش ابقلو كتابي مختصت بسوحاهي بشرف ابقل صحيح گرانتو ولكن جماع دن انتقادو عليها طب ایک دول محدث ايگلو شمال سنا ইসলামী যা ইসলামের স্বীকৃত এবং সুনানি ইবনে মাজা আর কিছু সংখ্যক মুহাদ্দিস আল মুহাত্তা বাদলা ইবনে মাজা ইবনে মাজার স্থানে মুহাত্তাকে স্থান দিয়েছেন আরি আর শেষত্ব এই চার কিতাবে আকসা অনেক প্রকারের হাদিস রয়েছে আর এদেরকে সিয়া নামে নামকরণের কারণ হলিবুল হিসানি সহিমের বুখারি ও মুসলিমের হাদিস ব্যাধিত অন্যান্য হাদিস গ্রন্থকে হাসান নামেনিবিনিকটবর্তী করিবিন आविधानिक अर्थ निकटवर्ती ग्रंथे रविगण मध्य दुर्बल रुपी कम থেকে অনেক বেশি সুলা সিয় এতে উল্লেখিত এ উল্লেখিত কিতাব সমূহ আশ গুরুল কুতুবি প্রসিদ্ধ গ্রন্থরু হা মিনাল কুতুবি জামে নামক গ্রন্থে মিন কুতুবী কাসি রতিন অনেক কিতাব হতো না যা পঞ্চাশের অধিক মুি चिन्हित इत महदिफन जे हादी परित बर्जनेल्ला আর তারা হলেনি মুসলিম ইমাম মালিক ইমাম ওয়া তির ইমাম আহমদ ইম্বালি وابو داؤد و نس و نسائي وابن ماجه امام ابو داؤد نسائي وابن ماجه و دارمي و دارقطني و بيحقي و رزين امام دارمي دارقطني بيحقي و رزين و اج ملافي ذكري غيرهم এবং অন্যান্যদেরকেও সংক্ষেপে আলোচনা করেছেন و كتبنا احوالهم في كتاب مفردين আমরা তাদের জীবনী মুফরাদ নামে গ্রন্থে উল্লেখ করেছি প্রথমে ও শেষে ইকমালি সাহিৎ আর মিসকাত গ্রন্থকালের আল ইকমাল ফিল আসমা হাকুন ফি আখিরি গ্রন্থটি दल किताब किताब यह कितब शेषे संयोजित